আর কি করবে একটার বেশি প্রশ্ন করাটা ঠিক না একটাই প্রশ্ন করবেন এবং অত্যন্ত সংক্ষেপে যাতে আমরা এখানে প্রশ্ন পড়তেই যদি লাগে দশ মিনিট তো উত্তর দিব কোন সময় আচ্ছা একজন ভাই প্রশ্ন করছেন সাহেব সাত বাগে কোরবানি দেওয়ার বিষয়ে হাদিস নম্বরটি জানাইলে খুশি হব এটার হাদিস নম্বর জানার জন্য আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে কোরবানি যে বাগে দেওয়া যায় এই বিষয়ে আমরা গত বছর অনেকগুলো আলোচনা আমরা আমাদের ওয়েবসাইটে দিয়েছি তন্মধ্যে এই বিষয়ে আমাদের আলোচনা আছে তো আপনি এটা দেখে নেবেন আরেকটা বিষয় হলো এরকম করাটা দেখে আমরা নিজেরও বলা শুরু করছি বলতে যাই সুরা বাঁকা দুশো অষ্টআশি নম্বর আয়াত সুরা মানে ইসরায়েলের একশো নম্বর আয়াত হয়ে গেছে তো এই জন্য এগুলো তো আমাদের মুখস্থ না আমরা মানে নিজেকে হয়তো বিরাট কিছু আমরা মনে করে বসে আছি আরে উনি আবার কি আমরা এত কিছু জানি তা আমরা বলতে উনআশি হয়ে বসে রেসি এখন মানুষ আমাদের নাম দিয়ে দিছে ক দুশো নম্বর মুক্তি একশো নম্বর মুক্তি এই জন্য এইরকম হাদিস নম্বর জানতে চাইবেন না কারণ আমরা মাদ্রাসায় এই সিস্টেমে এ লেখাপড়া করিনি আমাদের দেশের শিক্ষা আয়াত বলতে পারি না কারণ আমরা নম্বরের সিস্টেম লেখাপড়া করি নাই তো আলহামদুলিল্লাহ যারা আধুনিক আধুনিক যুগে অনেক ভাইকে আল্লাহকে এরকম এলএম যারা এগুলো আয়াত নম্বর সহ হাদিস নম্বর সহ স্টাডি করেন মুখস্থ করেন আর এরকম জানতে চাইলে আমাদেরকে বলবেন বের হয়ে যাবে আচ্ছা এখানে ভাই বলছেন সুরাল ফোর খানের আয়াত নম্বর আঠাশ ইয়া ওয়াইলতা জনসমুদ্রে একজন মুক্তি তাফসির করেন তিনি বলেন আল্লাহানেছেন প্রশ্ন হল কোরআন একাডেমে শব্দ পরিবর্তন করার এরকম কোন নজির আছে কিনা আর ইহার দুনিয়া বিহ বিধান কি আপনি যে মুক্তি বলছেন সম্ভব হইলে ওই মুক্তি সাহেবের সাথে যোগাযোগ করবেন দিতে পারব না তবে আমরা আমরা আমাদের সুরাল ফোর তাফসির আছে ওয়েবসাইটে আপনি আঠাশ নম্বর তাফসির দেখবেন সেখানে আমরা এই জাতীয় তাফসির ধানবাগির নাম তাপসিরে আসবে কেন তো আসার প্রশ্নই আসা না এখন কেউ যদি বলেন এটা উনি কোনো বলছেন এটা উনার সাথে আলাপ করে নিবেন তাহলে অনেক বক্তা বলে থাকে হাসান রাদিল্লাম বলেন যে আমার বাবা বড় না তোমার বাবা বড় তোমার মা বড় না আমার মা বড় তোমার নানা বড় না আমার নানা বড় এই বিষয়ে আলোচনা করছি কথা বার্তা বলতেন আর যিনি বলেন যে বক্তা যিনি যিনি বলেন কাছে জানতে চাইবেন যে এটা কোন হাদিছে কোথায় আছে আমরা একটু দেখতে চাই আচ্ছা বর্তমানে জমি বন্ধক রাখি এক বিঘা জমি এক লক্ষ টাকা দিয়ে সেই জমির মালিককে প্রতি বছর পাঁচশো টাকা দিয়ে থাকি এটা সুদ হয় কিনা এবং প্রতি বছর পাঁচশো টাকা দিলেও এই জমির খাজনা দিলেও এটা জায়জ হবে না কতটুকু দূরত্বে সফর করলে কসর করতে হবে কসর করা বাধ্যতামূলক কিনা কচর করব মামা বাড়ি খালা বাড়ি গেলে থাকতে কোনো অসুবিধা না হয় যে কচর করা যাবে কিনা এটার দূরত্ব আসলে নির্দিষ্ট করেন নাই তবে ফোকাহ অনেক আস্তেহাত করে গবেষণা করে দূরত্ব নির্দিষ্ট করেছেন তারা কেউ কেউ আটচল্লিশ মাইল কথা বলছেন যে আটচল্লিশ মাইল অতিক্রম করলে এটাকে আমরা ধরে নিতে পারি আটচল্লিশ মাইল ধরলে কোনো অসুবিধা নেই नर्मल्लिस माइल गे दैनिक चार अफिशे जा तक सफर ना मूल कथा सफर क्या ये हलो मूल विषय कसर कर बाध्यता मूलक्रा बाध्यतमूलक ना कसर ना कर बात मूलक ना <coughs> থাকার অসুবিধার সাথে কচরের সম্পর্ক না কসরের সম্পর্ক হইল দূরত্বের সাথে এবং কতদিন থাকবো এটার সাথে সম্পর্ক তাহার যুদ্ধে চলাতের সময় রাতের এক অংশ বাকি থাকতে শুরু নাকি এক অংশ পার হইলে समय उत्तम शाह सजदा कर सठी पद्धति सठीक पद्धति हलो कबल सालाम अथवा बलम सालाम आगे अथवा सालाम सजदा এটাই হল স্বাস্থ্য পদ্ধতি অজু অবস্থায় যে কোনো আমলের নেকি দ্বিগুণ কথাটি সত্য কিনা কথাটি এরকম কোন হাদিসে আসে নাই যে ওযু অবস্থায় বললে দ্বিগুণ হবে বললে তবে স্বাভাবিকভাবে বোঝা যায় যে অজু অবস্থা থাকলে তো ওজুর একটা গুরুত্ব আছেই তবে সেটা এইভাবে আমল দ্বিগুণ হবে এটা বলা যায় না অনলাইনে কি প্রশ্ন আসছে বল জি আলহামদুলিল্লাহ আল্লাপাকালো আলেম বানানোর জন্য চেষ্টা করতেছেন এবং তার নিয়ত আছে আল্লাপাকে এই নিয়তকে কবুল করে নিন তো ভাই যেটা পরামর্শ আসেছেন আসলে মানে কিভাবে প্রস্তুতি নিবেন দেখা যায় অনেক প্রস্তুতি নেওয়া হয়েছে কিন্তু আল্লাহ কবুল করেন নেই মোদিনা যাইও কাজে আসে নেই আবার দেখবেন কোন প্রস্তুতি নেই কিন্তু আল্লাহা কবুল করছেন বাংলাদেশে পড়ছেন গ্রামের এক মাদ্রাসায় পড়ছেন তাও আলহামদুলিল্লাহ অনেক বড় আলেম হয়েছে এরকম আছে না অসংখ্য আছে আল্লাহা কাকে কিভাবে কবুল করবেন এটা কোন মাদ্রাসায় পড়ে কাকে কিভাবে কবুল করবেন এটা আল্লাহ সোহান তালাই ভালো থাকে তবে আমাদের কাজ হল চেষ্টা করা ভাই যে উদ্দেশ্য নিয়ে চেষ্টা করছেন আপনি প্রথমে তাকে ভালো এখন মাদ্রাসা ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানোর চেষ্টা করেন আস্তে আস্তে এগিয়ে যান আলম পাস করার পরে ইন্টার পাস করার পরে গিয়ে মদিনা ইউনিভার্সিটিতে পড়ানোর জন্য আপনি চেষ্টা করবেন আর মদিন ইউনিভার্সিটিতে না পড়তে পারলে যে ভালো আলেম হবে না তাও না আমরা তো মদিন ইউনিভার্সিটিতে পড়িনি আমাদের যে মুফতি কাজী ইব্রাহিম হাফেজা উল্লাহ উনি তো মদিন ইউনিভার্সিটিতে পড়েনি অথচ অনেক মদিনা ইউনিভার্সিটিতে পড়ছে তারা ইব্রাহিনা ইউনিভার্সিটিতে পারে সেখানে পড়লে এই পড়ার অনেক বরকত আছে মদিনার মতো বরকতময় জায়গায় লেখাপড়া করলে এটার অবশ্যই বরকত আছে এবং বিশুদ্ধ আলেম বিশুদ্ধ আমল সেখান থেকে পারবে আকিদে বিশুদ্ধ হবে তাকে মানে তারপরে প্রথম কথা হলো যদি এমন কোন বিদ্যা হয় এমন কোন এলেম হয় যেটা মুসলিম দেশে নাই এই রকম এলেমজনের জন্য মুসলিম দেশে যাওয়া যায়জ সেই অ্যালেম কোন মুসলিম দেশে নাই যেমন হতো জাদুবিদ্যা জাদুবিদ্যা ইসলামে কিছু ব্যক্তির জন্য যায়জ কারণ মানে প্রত্যেক সাবজেক্টের কিছু লোক লাগবেই এই প্রত্যেক সাবজেক্টের কিছু লোক তৈরি করা এটা পর্যায়ে আইন মানে কিছু লোক তৈরি করতে হবে যত সাবজেক্ট আছে ঠিক এই জাদুবিদ্যার ব্যাপারে দূরে গিয়ে যেখানে এটা শেখানো হয় সেখান থেকে শিখে আসবে শিখে এসে এখানে যদি কোনো মুসলমানকে কেউ জাদু করে তাহলে এই জাদু প্রতিহত করবে কারণ মুসলমানদের একজন জাদুর প্রতিহত করার জন্য জানে না তো সব মুসলমানদের জাদু করে মারি ফেলবে তে জন্য কিছু মুসলমানের মধ্যে কিছু কিন্তু থাকতে হবে তারা কাউকে জাদু করবেন না শুধু তাদের কাজ হবে কোন উদ্দেশ্যে সেই ওই জ্ঞান শেখার জন্য যেতে পারেন তবে যদি মনে করেন যে বিদেশে গেলে টাকা পয়সা বেশি পাবেন বা অন্য উদ্দেশ্য হয় সেটা অমুসলিম দেশে গিয়ে যায় না কারণ অমুসলিম দেশে লেখাপড়ার শিক্ষার থেকে অমুসলিমদের সোহবত এজন্য এমন যেটা কোন মুসলিম দেশে নাই তাহলে সে ওই অ্যালেমটা শুধু মুসলিম দেশে নিয়ে আসার জন্য যে অমুসলিম দেশে লেখাপড়া করতে যেতে পারে। আচ্ছা আর ওখানে গিয়ে থেকে যাওয়া অমুসলিম দেশে স্বাভাবিকভাবে থাকা মুসলমানের জন্য জায়জ নেই মানে এখান থেকে গিয়ে মুসলিম দেশ থেকে গিয়ে মুসলিম দেশে থাকা তবে যদি কেউ এই যায় যে আমি এখানে আল্লাহর আল্লাহিনের দাওয়াত প্রচার করব এই দেশটাকে মুসলিম বানাই উনি যদি দাওয়াতের উদ্দেশ্যে এরকম অমুসলিম দেশে গিয়ে বসবাস করে সেটা জায়জ টাকা কামানোর উদ্দেশ্যে আমি এখানে বিশাল টাকা পয়সা ইনকাম করে ফেলবো এই উদ্দেশ্যে যদি উনি থেকে যায় এটা যায়জ হবে না এলে কথা বলেন যে আমি দেখতে পাচ্ছি তোমার তুমি চেনা করে এসতো তোমার মুখে এটা দেখতে পাচ্ছি তো আমি জানতে চাচ্ছিলাম যে দলিল এই কাহিনী কোনো আলহামদুলিল্লাহ উনি ঠিক কথাই বলছেন মানে অতিবক্তি অতিভক্তি এটি শেরেক এবং বেদাতের অন্যতম একটি কারণ এই কারণে যত সেরেক যত বেদাত ঢুকছে এর অধিকাংশই অতিভক্তির কারণে এই জিনিসগুলো ঢুকছে আলিরাদ প্রতিবক্তি এই অতিভক্তিতে পরে শিয়ারা শেরেক এবং বেদাতে লিপ্ত হয়েছে আলী রাধি আল্লাহর কেন্দ্রিক অতিবক্তি ঠিক অসংখ্য মানুষ বিভিন্ন আপনার ইমাম আবুানিবা রহমত অবশ্যই তিনি এস্তেহাদের দরজা উন্মুক্ত করেছেন তিনি প্রথম বলা যায় যে ফেখি এসতেহাদ গবেষণা শুরু করেছেন তার এলেম তার আমল অনেক উর্ধ্বে তার প্রতি সমগ্র মুসলিম বিশ্বের সমস্ত মুসলমানের তার প্রতি সম্মান শ্রদ্ধা আছে আজও সারা দুনিয়াতে এমন কোন মুসলমান নাই যে মুসলমান ইমাম আবুহানিবা রহমতুল্লা আলীকে সম্মান করেন না বা ইমা আব্লা ফেকি মাসালা মাসাইল পড়েন না মদিনা ইউনিভার্সিটিতে ইমাম আবুহানিবা রহমতুল্লাহ আল্লাহ ফেক হি সকল মাসালা মাসাল পড়ানো হয় মুসটিদ নবী লাইব্রেরিতে যাই দেখেন হানাফি মাজবের সকল বই মুসটি নবীর লাইব্রেরিতে আছে সকল বই সেখানে সংরক্ষিত আছে তাহলে উনি অত্যন্ত সম্মানিত এবং সারা মুসলিম বিশ্বের সকল মুসলমানের একজন ইমাম সুন্নিদের একজন আকিদারও ইমাম ফেখেরও ইমাম কিন্তু মানে তাকে নিয়ে অতিরঞ্জন ভাড়া তার মর্যাদা বাড়ানোর জন্য তার মর্যাদা তো বাড়ানোর দরকার নাই উনি এমনি আলহামদুলিল্লাহ সারা মুসলিম বিশ্বে যে মর্যাদার অধিকারী হয়েছেন এটা কেমন পর্যন্তই থাকবে এটাকে কেউ জোর করে মর্যাদা বাড়ানোর দরকার নাই। তো এগুলো হলো অতিভক্তির কারণে মানে এগুলো মিথ্যা বানায় বানায় বলা মিথ্যা কিচ্ছা কাহিনী যে আবানী পরামহ এক লোককে দেখে বলছেন এই তুমি জানা করে আসছো তা আবানী পরামহ গায়েব জানান নাকি তারপরে আব রহমত আলী দেখতেছেন চৌকিরা গুনে ঝরে পড়তেছে এইগুলা হইল মানে অতিরঞ্জন করে তার ব্যাপারে এগুলা বলা আর অতিরঞ্জন করে বলা মানে তাকে আসলে ছোট করা তার যতটুকু হকদার তিনি ততটুকু বলা এটা হলো তার সম্মান কিন্তু তাকে এইভাবে মানে বিভিন্ন রকমের উপরে তুলতে গিয়ে বানায় বানায় বিভিন্ন কিচ্ছা কাহিনী বলা এটা তাকে ছোট করা এজন্য আমরা বলবো এই জাতীয় কথাবার্তা আমাদের বলা উচিত না এই জাতীয় কথাবার্তা থেকে দূরে থাকা উচিত जी जी आलहदुल्ल गुपूर्ण एक कथा डट कम जो भिडियो मसाइल गोल उन्मुक्त एग्लो पृथिवीर सकल भाई बोर के उन्मुक्त सबाईक होते सबा द्वारा दावा क्या करते तो सूझे भाई দেখা যায় আমরা বারবার বলছি যে আমাদের যেভাবে আমরা দি আমাদের লোগো আমাদের সবকিছু ঠিক রেখে আপনি এটা প্রচার করেন এটা দেন তাহলে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু কিছু কিছু ভাই দেখা যায় আমাদের লোগো ফেলে দিয়ে নিজেদের লোগো লাগায় দিয়ে তারপরে উনার মন মতো কেটে উনি প্রচার করতেছেন তো যদি আপনার দাওয়াতেই মূল উদ্দেশ্য হয় তাহলে আপনার নাম প্রচার করার দরকার কি আপনার লোক প্রচার করার দরকারটি আমরা যেভাবে দিয়েছি এইভাবে আপনি দাওয়াত দেন আপনার কাজ হলেও আপনি পৌঁছাবেন আরেকজনের কাছে এইভাবে যখন দেন তখন তো এটা বিকৃত হতে পারে বিভিন্ন রকম অনেকে মাঝখান এরকম অনেক আছে বর্তমানে মাঝখান দিয়ে একটা অংশ নিয়ে আসে আগায় পরে কিচ্ছু নেই এমনকি সবসময় মারাত্মক একটি বিষয়ের সাথে বলে দিই যে চাপপুরের একটি প্রোগ্রামে তো আমি আলোচনার মাঝখানে প্রশ্ন উত্তরের মধ্যে একটি বিষয় প্রশ্ন আসছে তো ওই প্রশ্নে আমি বলছি যে এই বিষয়টা আলোচনা করা আলোচনা করতে গিয়ে কথাটা এইভাবে না কথাটা এইভাবে। যে যে এটা আবি মধ্যে হানা পিহা এই নামে কোন শিরোনাম নাই তবে ফেতনাথেল হানা কোথায় আছে কেমনে আছে সেটার বর্ণনা দিছি আচ্ছা এখন ওইটাকে দেখলাম যে একজন আবার বিডিও আকারে দিছে যে স্বীকার করে এটা তো ভালো প্রশংসার গুণ কিন্তু ওনারা এটার নিন্দনীয় খারাপ মনে করতেছেন যে ভুল শিকার করছে আচ্ছা যাই হোক তো ওই বোল শিকারের ভিডিওটার মধ্যে দেখা আমি যা যা বলছি ওই কথাগুলো দেয় নাই ও আমি কোথায় কোথায় ফেতনাথর হানা পিয়া আছে কিভাবে আছে অনেকগুলো কথা বলছি সেই কথাগুলো টোটালি বাদ শুধু যেখান দি বলছি যে মধ্যে বাবুল ফেতনাথের হানা পিয়া এই শিরোনাম নাই এটা দিছে একবার ফলাও করে কিন্তু আর এরপরে আগে পরে যা বলছি মানে পরের কথাও দিছে আগের কথাও দিছে মাসখানের কথাগুলো বাদ দিয়ে দিছে মানে এটা হইলো খেয়ানত মানে এটা এটার দ্বারা হেদায়ত উদ্দেশ্য না মানে আমাদেরকে সংশোধন উদ্দেশ্য না উদ্দেশ্য হইলো আমাদের বিরুদ্ধে অপপ্রচার করা আমাদের কল্যাণ কামী না এরা হইলো আমাদের মানে অকল্যাণ কামী ক্ষতি করার জন্য অপপ্রচার করার জন্য এই জাতীয় খেয়ালত অনেকে করে আরেকটা বিষয় হলো একজন মানুষ যখন বই লেখে পৃথিবীর যত লেখক আছেন প্রথম যখন একটা বই বের করেন এই বইয়ের মধ্যে কিন্তু অনেক বোল ত্রুটি হয় পরবর্তীতে বিভিন্ন জায়গা থেকে বলা হয় যে আপনার এখানে ভুল হয়েছে এখানে ভুল হয়েছে ওগুলো নিয়ে তিনি দ্বিতীয় সংস্করণ বের করেন তৃতীয় সংস্করণ বের করেন চতুর্থ সংস্করণ বের করেন আমরা যখন তাপসির করি তো আমাদের তো প্রথম সংস্করণ ধরেন বের হচ্ছে তাপসিরে তো এই প্রথম সংস্করণেও তো ভুল হইতে পারে পারে না লেখার মধ্যে যেমন ভুল হয় বলার মধ্যে ভুল হয় না বলার মধ্যে ভুল হইতে পারে তো দেখা যায় যে এই ভুল সম্পর্কে আমরা যখন জানতে পারি তখন পরবর্তী কোন আলোচনায় কোন তাপসিরে আমরা সেটা সংশোধন করে দিই আমরা বলে বলে যে কথাটা কথাটা ওখানে না হবে। এটা এখন যিনি ওই যে প্রথমবার আমাদের প্রথম তাপসিরটা শুনছেন ওই বুলটা ধরে সারা জীবন বসে আছেন যে উনি ওখানে ভুল করছেন কিন্তু ওই বুলের পরে যে আমরা আবার বলছি দ্বিতীয়বার তৃতীয়বার ওইটা তো উনি শুনেন নাই মানে বিডিওর ক্ষেত্রে একটা সমস্যা আছে এক বুল সারা জীবন চলতে থাকে কিন্তু ওই বুল যে আমরা পরে সংশোধন করছি এটা আর আসে না মানে কারণ ওইটা শুনে আরেকটা শুনে না শুনছে শুধু ওইটাই তো যাই হোক যে ভাই যেটা বলছেন যেই সমস্ত ভাইয়েরা আমাদের ডট কম এর আলোচনা আপনারা করবেন বিশেষ করে দিন ই দাওয়াত হ্যাঁ ক্যাপশন চেঞ্জ করেন অনেক কিছু চেঞ্জ করেন আমরা এর আগেও দাওয়াতের ভাইকে আমরা এই ব্যাপারে আপত্তি জানিয়েছি উনি আমাদের সাথে ওয়াদা করেছিলেন इनशाला अनुरोध करब आलोचना गो दीब ना अपनी भलो मने करते भलो मन हाँ मालिक भाई उन्नीर ड मुफ्ती इमामचालना करें উনি সেম আমরা ভিডিওটা যেভাবে দিই ভিডিওটা উনি শুধু ওখানে দিয়ে দেন প্রচারের উদ্দেশ্যে যাতে এই ফেজের সাথে যারা সংশ্লিষ্ট আছে তারা এটা পেয়ে যান আলোচনায় কোনো পরিবর্তন করেন এরকম অনেক ভাই আমাদের দাওয়াতে কাজ করেন কোনো প্রকার পরিবর্তন ছাড়া তো এই যারা করেন তাদেরকে আমরা অনুরোধ করবো এটা ভবিষ্যতে না করার জন্য অবশ্যই খেয়ালতা আজকে আর প্রশ্ন করা যাবে না অনেক দেরি হয়ে গেছে অমুসলিমের সাথে তো মুসাফা হবে না যদি করতে বাধ্য হয় বা কোনো কারণে হয় সেটার মধ্যে তো কোনো সবাব হবে না আর সেটা অনুপায় হয়ে করলে আল্লাহাকে এটা গুণও দিবেন না এটা মাফ করবেন কিন্তু মোহাম্মত নিয়ে যদি কারোর সাথে মুসলিমের সাথে মুসাফা করে তাহলে হবে জি বুঝতে পারছি সুন্নতি পোশাকের আলোচনা অনেক লম্বা আলোচনা এটার জন্য আপনি ওই বইটা পড়াশোনা করবেন যে ইসলামে পোশাক পর্দা জি জাহাঙ্গীর ইসলামে পোশাক কি কি এবং ফ্যান শার পরা যায়ে আছে কিনা সবগুলো বিষয় বিস্তারিত আলোচনা আছে ওইটা সংক্ষেপে দুই এক কথায় সুন্নতি পোশাকের আলোচনা করা যাবে না সোহান